শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামিয়া কি আরেকটি পর্ব নিয়ে এই পর্বের যা থাকছে সেটা হচ্ছে জাহান্নামের বর্ণনা জাহান্নামকে এবং এই জাহান নামের কিছু বর্ণনা আমাদের শুনতে হয় যেমনি ভাবে আমরা ইতিপূর্বে জান্নাতের বর্ণনা শুনেছি এই জাহান নামের আগুনটা হবে খুবই ভয়ানক এবং এই জাহান হবে খুবই আপনার প্রশস্ত এলাকা এলাকা নিয়ে সেটা বিস্তৃত এবং সেটা খুব গভীর হবে এবং সেটার গভীরতা অনেক বেশি দূরে হবে যেটা খাদিসের মধ্যে রসুল বলেছেন একটা পাথর উপর থেকে নিক্ষেপ করা হয়েছে যে তলায় যে ঠেকতে জাহান নামের সেই গর্তে যে সত্তর বছর সময় লেগেছে এবং এই জাহান নামের দিকে মানুষকে হাঁকিয়ে হবে তবে পিপা আসার্থ অবস্থায় আল্লাহ বলেন আমি অপরাধীদেরকে জাহান নামের দিকে হাঁকিয়ে নিব পিপা আসার্থ অবস্থায় এবং তাদের সর্বপ্রথম তাদের জাহান্ন গেলে যেটা দেওয়া হবে যাওয়ার পরে সেটা হচ্ছে ফল খেতে দেওয়া হবে এবং গরম পানি পান করতে দেওয়া হবে আরাম দায়ক নাই সুতরাং সেটার মজা পাবে না সেই খাদ্য থেকে এবং সেটা থেকে কোনো লাভবান হবে না এবং সেটা তাদের ঘিরা মেঠাবে না এবং সেটা তারা গোলদকরণ করবে কিন্তু সেটা ফেসে যাবে তাদের গলায় এবং তাদের চেহারাকে তাদের শয়তানের মাথার মতো এবং তার সারটা হচ্ছে খুবই তিক্ত এবং তার গ্রামটা হচ্ছে খুবই বিশ্রী ধরনের এবং আরেকটার নাম হচ্ছে আব এটা হচ্ছে একটা উদ্ভিদ যেটার মধ্যে কাঁটা আছে এটা নিকৃষ্ট একটি খাদ্য এতে কোনো সন্দেহ নেই এবং এটাকে হত্যা করে দেবে এবং গাছ একটা গন্ধকার তরল পদার্থ যেটা খুবই মারাত্মক আকারে গন্ধ হবে এবং কালো হবে অন্ধকারের মতো দেখাবে এবং সেটা জাহান্নীদের থেকে এসেছে তাদের পুজ রক্ত এবং তাদের ঘাম এবং তাদের অশ্রু হম থেকেই সেইগুলো আপনার এসেছে জাহান নামেদের আবার পানিও আছে এই পানীয় কিন্তু জাহান নামের তারা কিন্তু এইগুলাকে গলতকরণ করবে কিন্তু সেগুলার কোনো মজা পাবে না এবং সেগুলোর কোনো ভালো সুগন্ধি থাকবে না তবে তাদের জন্য সেটা শাস্তি হবে এবং সেটা আল্লাহ রব্বুল আলমীর প্রকৃতিক অসন্তোষের কারণ হবে এবং সেগুলোরও কয়েকটি প্রকার বলছি এক নম্বর হচ্ছে পানীয় নাম হচ্ছে হামিম এটা হচ্ছে মারাত্মক আকারের হম গরম পানি যেটা গরমের শেষসীমায় পৌঁছে গেছে এরপরে আর কোনো গরম হতে পারে না আর দ্বিতীয় নম্বর পানি আপনার যেটা হচ্ছে মানুষের জাহান নামেদের গোষ্ঠ থেকে যেটা বের হবে এবং তাদের চামড়া থেকে যেটা বের হবে এবং তাদের পেট থেকে যেটা বের হবে হম কিন্তু অনেক দুর্গন্ধ এবং মারাত্মকভাবে গরম বটে হ্যাঁ তাহলে এইগুলো আছে পুজোর পানি আরেকটা তৃতীয় নম্বর তবে সেটা হবে আপনি খুবই অন্ধকার এবং সেটা খুবই ঘাঢ় হবে এবং সেটা খুবই দুর্গন্ধ হবে এবং খুবই মারাত্মক গরম হবে হ্যাঁ যেমন নাকি আপনার কেউ যদি तेल उत्तप्तर कठिन भाव से गिरकम एगुल सरकम ही हम्म कथा बोलो जे जहां नाम स्तर आज हम्म स्तर गुलर संख्या आल्ला क्यों जाने একটা আরেকটার নিচে এবং সর্বশেষ যেটা সেটাকে নামকে আমরা সতর্ক হওয়ার চেষ্টা এ ছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ এটা ভয়ানক জায়গা একজন মুসলমানকে অবশ্যই ভয় করতে হবে সতর্ক থাকতে হবে আল্লাহরিমের মধ্যে ৬ নম্বর আয় সতর্ক করে বলেন তোমরা নিজেকে এবং জাহান্ন থেকে বাঁচাও যেটার হবে মানুষ পাথর ছেটার পাহারায় থাকবে এমন ফেরস্তা যাদের কঠিন এবং শক্ত প্রকৃতির তারা কখনো আল্লাহর বিরুদ্ধে আচরণ করবেন না তারা তাদেরকে যা আদেশ আল্লাহ দিবেন সেটাই বাস্তবায়ন করবেন এবং তারা তাদেরকে যা আদেশ দেওয়া হয় সেটা করা ছাড়া তাদের কোনো গতি নেই হজরত আদিবাদি হাতে তিনি বলেন তারপর জাহান নামের দিকে তাকিয়ে আসেন তারপরে বললেন ইত্তা আর অভিষেক হাদিস রসুল বললেন জাহান নাম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যদি এক। खेज दिए हों तुम खेजुर आखिर एक अंश सत् पुरुट खाबना ब्यक्ति पाए सूंदर कथा बोले दावतर कथा मानुष के सटी लाइने उठान चेष्टा कर এবং এই জাহান নামের শাস্তি থেকে সর্বদা ভাবে সবদের পরে সালাথের মধ্যে নিয়ম রয়েছে সুতরাং সেইভাবে এই দোয়াটা আমরা করতে চেষ্টা করব। যে কবরের শাস্তি জাহান নামের শাস্তি জাহান্নামের আগুনের শাস্তি এবং দাজ্জালের ফিতনা থেকে মুক্তি থেকে পড়বে আল্লাহিনিখে দিয়েছেন সুতরাং জান্নাতেরা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে তাদেরকে বের করা হবে না জাহান্ন কি চিরস্থায়ী ভাবে সেখানে রাখবে তাদেরকে বের করে দেওয়া হবে কারণ ইতিপূর্বে আল্লাহ মৃতকে জবাই করে বলেছেন جاء آخرتر মধ্যে কারুর মুক্তি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 106 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে বলার ফাআল্লাযীনা শাকু ফাকিন নার লাহুম ফীহা যফীরুন ওয়া শাহীক খালিদীন ফীহা মা দামত আসসামা ওয়া الذين خالدين فيها ما ادامت السماوات والارض الى ما شاء ربك عطاء غير مجذوذ হবে তারা জাহান্নামে যাবে সেখানে তারা বরবরর নিঃশ্বাস ছড়বে এবং তারা চিৎকার করবে বহু সময় পড়বে ان خالدين فيها ترى সেখানেチル কল থাকবে যতক্ষণ পর্যন্ত আকাশ ও তবে الا ما شاء ربك যতটুক তিনি চাইবেন আপনার প্রতিপালক তো এতটুকুই কি আপনার্থায়িত থাকবে না কিন্তু এটা হচ্ছে তোমার প্রতিপা আলো যা চাই তাই করতে পারেন যারা ভাগ্যবান হবে তারা জান্ না যাবে সেখানেও তারা চিরকাল থাকবে যতক্ষণ আকাশ জমিন টিকে তবে তোমার প্রতিপাল যা চাইবেন উম আজ দিয়ে এটা হচ্ছে জাননাতে থাকার সৌভাগ্য করে দেবেন না আর যদি জান্নাতের কাজ না করে জাহান্ন কাজ করে তাইলে জান্নাতে যাওয়া আমাদের জন্য দুর্ভোগ আল্লাহর কাছে আমরা আবেদন করছি যেন আমাদেরকে আল্লাহ হ্যাঁ জান্ন দিয়ে দেন জন্য আল্লাহর কঠিন হবে না হে আল্লাহ আপনি আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের গুণাগুণ মাফ করে দিয়ে আপনি আমাদেরকে জান্নাতুল ফের দৌসে হ্যাঁ বরাদ্দ করে ফেলুন সেটাই আমাদের কামান